السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المسلين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك আমরা আমাদের এই সুন্দর আয়োজনে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তার জীবন তার জন্ম থেকে ইন্তেকাল তার নবতী জিন্দিগি তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত এবং অধ্যায়কে তার জীবনের প্রত্যেকটি দিন আর মাসকে আমাদের পরস্পরের কাছে পর্য আলোচনা করে উপস্থাপন করতে চাই যাতে করে আমরা সবাই মিলে মোহাম্মদুন সাল্ল আলী সাল্লামের অতি আপন হতে পারি প্রিয় হতে পারি তার অনুসরণ করে করে রব্বুল আরমিনের ভালোবাসায় ধন্য হতে পারি দুনিয়ায় হতে পারি সুখী সমৃদ্ধ পরকালে হতে পারি জান্নাতের নিশ্চিত ঠিকানায় ধন্য বন্ধুগণ আমরা সবাই তা স্বীকার করবো যে এই আসলে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই পৃথিবীর অল্পদিনেরই জীবন পরকালের অনন্ত জীবনের কৃষিকে শুরু দুনিয়ার এই সামান্য সময়ে যতটুকুন ভালো কাজ যতটুকুন এক কাজ সৎ কাজ করা যাবে পরকালের অনন্ত জীবনে তার উপর ভিত্তি করেই সুখ আর সমৃদ্ধি আর না হয় বেদনা আর দুঃখ আমরা এটা সবাই স্বীকার করব যে আমরা কেউ স্থায়ী নই মরতেই হবে বন্ধু তবে হা সত্য তুল আলমিন আমাদের জীবন সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুও সৃষ্টি করেছেন তিনি সে মহান সত্তা তিনি সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যুকে পরীক্ষা করার জন্যে আমাদের মধ্যে কে অতি উত্তম আমল করে তাই বন্ধু জীবন যেমন সত্য মরণটাও সত্য আমরা জীবনের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী সাল্লামকে জানতে চাই বুঝতে চাই তার জীবনকে অনুসরণ করতে চাই তার সুন্নাকে অনুসরণ করতে চাই এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষরা জন্ম নিয়েছিলেন তারা শৈশব কৈশুর যৌবন পেরিয়ে প্রৌর আর বৃদ্ধ হয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন আমাদের পূর্বপুরুষরা এক এক করে ইন্তেকাল করেছেন আমরা ধারাবাহিক বাস্তবতায় এখন বর্তমান আমাদেরকেও জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ যে রব্বুল আলমিনকে চায় যে আল্লাহকে চায় যে পরকাল চায় যে বেশি বেশি আল্লা করতে চায় হ্যাঁ বাস্তব ঠিক এমনি মৃত্যু শুনুন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতেই হবে আমাদের আপনজন যেমন করেছে বন্ধু তাহলে একটু চিন্তা করে দেখুন আমাদের যখন কোন আপন জন করে তাকে যখন জনমের মতো বিদায় দেই। তাকে যখন চিরবিদায় দিয়ে দেই এই বিশ্ব থেকে অনন্তের জন্য যখন বিদায় দেই। আমাদের আপন জন মাইয়েত যারা মৃত্যুবরণ করেন তাদেরকে আমরা গুসল করাই কাফন পড়াই জানাজা দেই তারপর যখন কবরে রেখে দেই কী বলি বন্ধু আমরা সবাই জানি আমরা বলি বন্ধু আপনজনদেরকে কবরে রেখে দিতে গিয়ে সর্বশেষ যে শব্দটি আমরা উচ্চারণ করি তা হল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসৌল্লা বন্ধু আগেই বলছিলাম মাহমদ সাল আলী ওসলাম জীবনের জন্যে বেঁচে থাকার প্রত্যেকটি শ্বাস আর প্রশ্বাসে প্রত্যেকটি দিন আর রাতে প্রত্যেকটি মাস আর বছরে প্রত্যেকটি অধ্যায়ে জীবনের প্রতি স্তরে আর স্তরে তার শিক্ষা তার আদর্শ তার অনুসরণ আর অনুকরণ তার ভালোবাসা জীবিত থাকতে যেমন দেখুন যখন মৃতদেহ লাশ বা কফিন চিরজনমের মতো বিদায় দিয়ে আমরা রেখে দেই কবরে कविर भाषाएं कवि हाथी कूदाल कठिन मटिर गो नुक चुखले जत आपन जन केवरे सर्वशेष विदाय देखा सबा विस्मिल्लातेमार नाम्लाते सूतन जानब ना कार जीवन जानब তার আদর্শ বুঝবো নাতে কার আদর্শ বুঝবো তার জীবনের প্রত্যেকটি অধ্যায়কে বিশ্লেষণ করবো করব বন্ধু জীবনে কত কিছু করলেন কত কিছু শুনলেন কত কিছু শিখলেন কত কিছু পড়লেন কিন্তু হবে না কবরে যেতে হবে না সাদা কাপড়ে কফিন হতে হবে না মৃত লাশ হওয়া লাগবে না যেদিন আপনি লাশ হবেন যেদিন আপনি আমি কবরে যাব যেদিন আপনাকে চিরবিদায় হবে পৃথিবী থেকে সেদিন আপনার আমার জন্যে জীবিত সকল স্বজন এই কথা বলবে বিসমিল্লা ওহালা মিল্লা বন্ধু এই জন্যে আমাদের এই আয়োজন পৃষ্ঠী বাংলার এই সুন্দর আয়োজন আমাদের সকলকে সার্থক করুক সকলকে সমৃদ্ধ করুক সকলকে অংশ নিতে উদ্বুদ্ধ করুন একজন আরেকজনকে আমরা জানবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিসমের জীবন তার প্রত্যেকটি দিন ক্ষণ আর মুহূর্তকে আমাদের কল্যাণের জন্য কারণ তিনি আমাদের দুনিয়ার জীবনের জন্য এটি মৃত্যু পরবর্তী জীবনে অনন্ত জীবনের যাত্রায় তিনি আমাদের তার আদর্শই আমাদের সুতরাং ইসমিল্লা ও আলা মিল্লা সিল্লা এটা কেবল কথা নয় কেবল স্লোগান নয় কেবল একটি বাক্য নয় বন্ধু এটা নিজেকে আবিষ্কার করুন না আপনি আমি একটু চিন্তা করতে শিখি এই মালাকুল মহত আপনি আমাকে অনন্তের জন্যে দেহ থেকে প্রাণটা আলাদা করে দিয়েছে আল্লাহর নির্দেশে আপনি আমি মৃত আপন জন কান্নাকাটি করে চুকের জুলে চুকের অশ্রুতে ভিজাইয়া দিয়া গুসল করায়া কাপন পরায়া জানাজা দিয়া কবর রেখে দিচ্ছে আর হা তখন বলছে পিসমিল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার নামে তোমার রসুলের মিল্লাতে আল্লাহর নামে রসুলের মিল্লাতে বন্ধু আল্লাহর নামে রসুলের মিল্লাতে কবরের জীবনের যাত্রায় আপনারা মার জন্য যদি সত্য হয় আল্লাহ আর যদি বন্ধু এই কথাটা কেবল কথার কথা জীবিতদের দোয়া কিন্তু রব্বুল আলমীদের দরবারে কবল না হয় তাইলে এটু চিন্তা করুন একটু নিজেকে আবিষ্কার করতে শিখুন কী হবে অবস্থা বন্ধু তাই আসুন না আমরা সবাই মিলে নিজের কবরের অনন্ত জীবনের যাত্রার শুরুতে আল্লাহর নামে রসুলের দলে নিজের আবিষ্কার করতেছি আর ওই রসুলের জীবনটা জানবো আর আমল করব ওই রসুল সাসেমের জীবনের উপরে বই পড়ব একটা দুইটা পাঁচটা সাতটা বছরে মাসে দিনে প্রতি মুহূর্তে রসুলের জীবন তার কথা কাজ সমর্থনার গুণাবলী জানবো তিনি রাহমাত আলমিন অথবা হাদিসের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পরবর্তী সময়ে কিছুক্ষণের মধ্যেই দুইজন অপরিচিত ফেরেস্তা ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন বুখারি বর্ণনা করেছেন এই তিনটি প্রশ্নের প্রথম হলো তোমার রব মান রব দু জীবন আদর্শ যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে বলে আমি কোরআন পড়েছি বিশ্বাস করেছি তার থেকে আমল করেছি তাই পেরেছি আর যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে না তাকেও প্রশ্ন করা হয় কেন পারলে না সে বলে আমি কোরআন পড়ি নাই বিশ্বাস করি নাই আমল করি নাই তাই পারি নাই বন্ধু এই প্রশ্ন কি আমার জীবনে হবে না বন্ধুগণ আমাদের আল্লাহ পাঠ করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে সিগারেট গুড় এগুলো হারাম এই থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে मस्जिद बनाए की बैध हम जानते हुए पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश लेखक अल्लाह तुम्हें कल्याण दान कर ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার আবার এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম কবরে রেখে দেবে আপন জন আর বলবে বিসমিল্লাহ আল্লাহর নামে রসুলের দোরে এই যে কথাটা এই যে দোয়াটা কার জন্য কার জন্যে সফল কার জন্যে মকবুল হয় আর কার জন্যে কবুল হয় না এটা জানা উচিত তাইলে নিজেদেরকে আবিষ্কার করতে পারবো কবরে যাওয়ার আগেই যে আমাকে কবরে রেখে আপন যদি বলে বিসমিল্লা আলা আল্লাহ নামে রসুলের দলে তাহলে আমার জন্য এটা কবুল হবে কিনা আর যদি এর কিছু হক বা এর কিছু দাবি আমার জীবনে থাকে আর আপন বলতে ভুলেও যায় পেরেশানির কারণে কান্নার কারণে বেদনার কারণে তাইলে আল্লাহ নিজে আমাকে তার নামে তার হাবিবের দলে কবুল করে নেবে তাহলে বন্ধু শুনুন ফকিগন মুফাস যে ব্যক্তির কাছে চারটি গুণ রয়েছে সে কবরে আপন যখন সাহিত করে দিয়ে বলবে বিসমিল্লা ও আলা মিল্লাতে রসুলিল্লা আল্লাহ নামে রসুলের দলে তাহলে তার জন্য কবুল হবে অথবা আপন জন যে ভুলেও যায় রব আলম নিজে কবুল করবেন দিকে যার জীবনে চারটি গুণ থাকবে না তার জন্য দুনিয়া সবাই যদি বলে আল্লাহ রসুলের দলে কাম হবে না এই চারটি গুণ কি এক নাম্বার চারটি গুণের প্রথম হল মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি রসুল হিসেবে যত খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন সব সত্য বলে বিশ্বাস করতে হবে কহমা আখবর মোহাম্মদ সাল্লি সাল্লাম যা কিছু সংবাদ দিয়েছেন খবর দিয়েছেন তাকে সত্য বলে মেনে নিতে হবে প্রথম যদি কবরে ঘুমাতে গিয়ে আল্লাহর যত সংবাদ দিয়েছেন সব সত্য বলে মেনে নিতে হবে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে না বুঝলেও বাস্তবতার সাথে না মিললেও প্রমাণিত ধারায় রসুল সালাম বলেছেন এমন বিশুদ্ধ পৌঁছানোর সাথে সাথে সারা দুনিয়া একদিকে হল হবে। আর এদের আনলেন মাকুলের সাথে আপন হয়ে চললেন রসুল যখন মেয়ারাজ থেকে ফিরে এলেন ওই সময়ে চোদ্দ শত বছর আগের বাস্তবতায় ইসরা এবং মেয়ারাজ আবার মোকার মসজিদুল আক্সাহাতের মাসিদুল তৎকালীন সময়ে মানুষের কাছে বিবেকের কাছে বুঝে অস্পষ্ট বিষয় ছিল কিন্তু রসুল হাসল যখন এসে এই সংবাদ দিলেন বললেন আবু জেহেল মনে করলো খুব সুন্দর সুযোগ এই সময়ে যদি আবু বাকর আবু কুহাফার পুত্রকে মোহাম্মদ হাসিমের কাছ থেকে সরিয়ে নেওয়া যায় এটা ভালো সুযোগ সে দৌড়ে গেল আবু বাকর সিদ্দিক ইবন আবু কুহাফার কাছে গিয়ে বলল আবু কুহাফার পুত্র আবু বাকর শুনেছ আবদুল্লাহ তিনি বললেন তিনি রাতের অল্প সময়ে শত শত মাইল দূরে মক্কা থেকে ফিলিস্তিন গেলেন আবার ফিরে এলেন আবার নাকি আকাশ ভ্রমণ করে ফিরে এসেছেন কেমন কথা আবু বাকরিয়াল তিনি বললেন আবু জেহেল তুমি কি সত্যি বল আবু জেহেল বলল জীবন অনেক মিথ্যা বলি কিন্তু এটা সত্য বলছি আবু বাকর আবু কুহাফার পুত্রাহ আনহু সিদ্দিকুপাতিতে হলেন তিনি তাকে বললেন তুই যদি সত্যিই বলিস আমার হাবিব এমনটা বলেছেন যদিও বিবেক বাস্তবতা বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু যদি আমার হাবিব বলে থাকেন যদি মোহাম্মদ বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করলাম তিনি সত্য বলেছেন এর নাম দাস্তেকমা আহবার रसुल साम कमर्थन गुणावली जावत साथ मेने नील आल्ला नामे रसलिकार प्रश्न करें बंधु आपसे मोहम्मद सोल्लासल्लम केतत अनेक धारा सूत्र प्रमाणित सत्य कत विषय आज की मानी सत्य बोले ग्रहण करी जो ना करी तमान दावी मुश्किल कबरे गल्लाम रसुलर दबे ना बन्धु सवीर ये आयोजन तेरे स्वागतम और आविष्कार कर निजे के कबरे घुमाइया अल्लाह नामे रसुलर दले हब प्रथम गुण रसुल्लासल्लम जा संब दिए जाबर दिए सब सत्य बोले ग्रहण कर जो पारे आल्हदुल्ल আর যে ব্যক্তির জীবনে এমনটা নাই রসুল সাল্লা কথা অনেক ধারাবাহিক সূত্রে শুনল কিন্তু মানল না সত্য বলে মানল না সে যেই হোক কবরে আল্লাহর নামে রসুলের দলের হবে না বন্ধু দুই নম্বর গুণ হল মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম অথবা শুভানগত আলার সৃষ্টি এবং আব হলেও তিনি তার রসুল তিনি তার দূত আল্লাহ সুফানকে অধিকার দিয়েছেন আদেশ করার নিষেধ করার তাই প্রশ্নে এবং তার আলী ওসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য করবে বিনা প্রশ্নে বিনাধিধায় বিনা সন্দেহে বিনা সংখ্যায় রসুলের সব আদেশ যে পালন করবে সে কবরে আল্লাহর নামের রসুলের দলে হবে আর যে ব্যক্তি রসুল আসলামের আদেশ মানবে না সে চেয়েই হোক কবরে আল্লাহর নামের রসুলের দলে হবে না বন্ধু এবার নিজেকে আবিষ্কার করুন রসুল হাসেমের কত আদেশ আপনি আমি জানি কত আদেশ আপনার আমার জীবনে জানা আছে একটা একটা করে বললে আমাদের চেয়ে অনেক বেশি আপনারা বলতে পারবেন বন্ধু নিজেকে আবিষ্কার করুন দরবারে নববীর সামনে মোহাম্মদুল সাল্লী ওসাল্লামের সামনে তার আদেশ আপনি জানেন পালন করছেন না তাই কবরে তার দলে হবেন না আল্লাহ হেদায়ত করুন বরং বন্ধু আসুন না একে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করি আমরা অবশ্যই নিরঙ্কুশ আনুগত্য করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ যত আদেশ আপনার আমার কাছে ধারাবাহিক বাস্তবতায় পৌঁছাবে জীবনের ঝুঁকি নিয়ে হলো তার আনুগত্য করব ছেলের রাখা উচিত রসুল সালসালামের আদেশ বা রব্বুল আলমিনের আদেশ জীবনের ঝুঁকি বাড়ায় না বরং জীবনকে জীবন হিসেবে উপহার দেয় জীবনকে ঝুকি মুক্ত করে জীবনকে সুন্দর আর সমৃদ্ধ করে সব হান বন্ধু তিন নম্বর গুণ হলো মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লামের দলে কবরে যদি ঘুমাতে চাই তাহলে বন্ধু তিন নম্বর গুণ রসুল সাল্লাম যা নিষেধ করেছেন যাতে সাবধান করেছেন ওই নিষেধ আর সাবধান দুনিয়ার সবাই মিলে যদি আমাকে কবরে রাখতে গিয়ে বলে আল্লাহ নামে রসুলের দলে পিসমিল্লাহ রসুলিল্লা কাজ হবে না বরং বন্ধু যে হাবিব আমার জীবনের কবরের জীবনেও তার দলে হওয়ার জন্যে আপনারা আমার অবশ্যই তার নিষেধগুলো থেকে বেঁচে থাকতে হবে তিনি যা সাবধান করেছেন করে মিলিয়ে নিন যে আমি কবরে আল্লাহ রসুলের দলে ঘুমাতে চাই আর যখন কোনো তালার নামে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দলে থাকবে তার কোনো ভয় নাই চিন্তার কারণ নাই আর না হয় বন্ধু বড় ভয়ের ভাষায় প্রকাশযোগ্য নয় চার নাম্বার যে গুণ কবরে আল্লাহর নামে রসুলের দলে ঘুমাতে অর্থাৎ জীবনে আর মরনের যা ধারাবাহিক সূত্রে সর্বত্র রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে ব্যক্তি মানে রসুল সামের দলে সে এটা প্রমাণ করার চতুর্থ এবং সর্বশেষ বিষয় হল যে ব্যক্তি সয়াবের নিয়তে নেকির নিয়তে কোনো কাজী করে না তবে হ্যাঁ ওইটাই করে যা করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম অর্থাৎ সয়াবের নিয়তে নেকির নিয়তে ইবাদত হিসেবে ইবাদত হিসেবে যে যেকোনো কাজ করতে গেলে প্রশ্ন করে এই কাজটা কি করেছেন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহ আলী হোসাল্লাম যদি আমার হাবিব করে থাকেন অবশ্যই আমি একবার দুইবার দশ বার হাজার বার করব। আর যদি আমার হাবিব না করে থাকেন আমি করব না সবের নিয়তে নেকির নিয়তে কাজ করবই না যা করেন না এই মোহাম্মদ আলী তাহলে ওই ব্যক্তি কবরে আল্লাহর নামে রসুলের তালে অপর দিকে যে ব্যক্তি সবের নিয়তে এমন কোনো কাজ করবে অথবা করতে বলবে অথবা করাবে যা রসুল হাসম করেন নাই তার জীবনে নাই তার কথা কাজ সমর্থনার গুডাবলিতে নাই এমন কাজ যদি কেউ সয়াবের নিয়তে করে এবং করায় সে কবরে আল্লাহ রসুলের দলে হবে না বরং সে রসুলের বিরুদ্ধবাদীদের মধ্যে হবে না বন্ধু করব সহজ ভাবে যে হাবিব আমাদের দুনিয়ার জীবনের জন্যে জীবনের প্রত্যেকটি অধ্যায় আর মুহূর্তের জন্যে যে হাবিব আমাদের কবরের জীবনে যে হাবিব কবরের তিনটি প্রশ্নের মধ্যে একটা অবিচ্ছেদ্য বাস্তবতায় তার পরিচয় সেই হাবিবের জীবন জানবো নাতে কার জীবন জানব বন্ধু এইজন্য আমাদের আয়োজন আর হাঁ দুনিয়ায় সার্থক হয়ে কবরে আল্লাহর নামে রসুলের দোলে ঘুমানোর জন্যে যে চারটি গুণ আবারও বলতে চাই আমাদের মধ্যে তা চর্চা করার জন্যে তাহলে এক নম্বর রসুল সাল্লাম যা বলেছেন তা সত্য ধারাবাহিক সূত্রে আপনার আমার কাছে পৌঁছানো মাত্র বিনা প্রশ্নে সত্য বলে মেনে নিতে হবে দুই নাম্বার তিনি যা আদেশ করেছেন তা নিরঙ্কুশ আনুগত্য করতে হবে তিন নাম্বার তিনি যা নিষেধ করেছেন যা সাবধান করেছেন তা থেকে অবশ্যই দূরে থাকতে হবে চতুর্থ হলো ইবাদত হিসেবে সবের নিয়তে নেকির নিয়তে এমন কোন কাজ করা যাবে না যা করেন না মুহাম্মাদুর মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ তাল আলী হোসালাম কারণ তার জীবনে আল্লাহ খুশি হন আল্লাহ রাজি হন সবাব হয় আর পরিপূর্ণ করে দিয়েছেন হজের দিনে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য দিনকে আর দিন পরিপূর্ণ হওয়ার কারণে নিয়ামত পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে আর তাই ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য রাজি আর খুশি হয়ে গিয়েছি বন্ধু আসুন তাই জীবন, মোহাম্মদ কারণ তিনি আমাদের দুনিয়ার জন্যেও সফলতার স্মারক কবর আর হাসর মিজান, ফুলসিরাত সর্বত্রও আমাদের সফলতার জন্যে স্মারক বন্ধুগণ তাই আসুন পৃথিবী বাংলার এই আয়োজনে পরস্পর সবাইকে ধারাবাহিক আয়োজনে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ এই পর্যন্ত আদামী আলাইকুম আরাহমতুল্লাহ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 थ्री जीरो জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট পিস টিভি মানবতার সমাধান